তাঈদ ইবনু মুসাইয়াব রহমতুল্লা আলাহি হতে বর্ণিত যে উম্মু শারিক রহমতুল্লাহি তাকে খবর দিয়েছেন যে নাবলাল্লাহ সাল্লাম তাকে গিরগিটি বা রক্তচা জাতীয় টিকটিকি হত্যা করার নির্দেশ দিয়েছেন